আইশাহ রদেলাতাল আনহা হতে বর্ণিত তিনি বলেন তোমরা আমাদেরকে কুকুর গাধার সমান করে ফেলেছো। আমি নিজে এই অবস্থায় ছিলাম যে আমি চৌকির উপর শুয়ে থাকতাম আর নবী সাল্লাম এসে চৌকির মাঝ বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করতেন এভাবে আমি সামনে থাকা পছন্দ করতাম না তাই আমি চৌকির পায়ের দিকে সরে গিয়ে চুপি চুপি নিজের লেপ হতে বেরিয়ে পড়তাম